আসসালামুক রকম রহমা নসুলকিম আমাদ ফজ্লাহিমান মোহনআল্লা কাহির দুনিয়া। ধন সম্পদ এবং ছিল সন্তানরা জিনাতুল হায়াতের দুনিয়া পার্থিব জীবনের শোভা সৌন্দর্য এ হচ্ছে সাজসজ্জা যা দেখতে খুব মজা লাগে চমৎকার লাগে এই নিয়ে আমোদ ফুরি মানুষ করতে থাকে এ হচ্ছে দুনিয়ার অবস্থা অলবাকিয়াতহাত ও খায়রুন ইন্দার আবাস ওয়া খায়রুন আমাল আর স্থায়ী সৎকাজ এমন আৎকাজ যা স্থায়ী যেটা থাকবে আপনি যে নেক আমল করে যাবেন আপনি অগ্রিম পাঠিয়ে যাবেন সেটা আপনার জন্য নিশ্চিতভাবে আল্লাপাকের কাছে থাকবে আল্লাপাক তাই অলবাকুস আলিহাদ বলেছেন সৎ কাজগুলিকে স্থায়ী সৎকাজ খায়রুন ইন ইন্দরবিকা তোমার প্রতিপালকের নিকট অত্যন্ত উৎকৃষ্ট স প্রতিফলের দিক থেকে ও খায়রুন আমলা এবং আকাঙ্ক্ষা পোষণের ভিত্তি হিসাবে ও সেটি হচ্ছে বড়ই উত্তম যে তার উপর তুমি আশা করতে পারবে যে আমি কিছু পাবো কারণ আমি কিছু নেক আমল করতে পেরেছি জিবাল ওয়াতারাল আর্দা বা রেজা ও হাসার নাগাদের মিনহুম আহাদ আল্লাহ বলছেন স্মরণ করো সেই দিনকে ক্যামতারী দিবসকে যেই দিন আমি পর্বতমালাকে চালিত করে দেব চলমান অবস্থা হবে বাতাসে উড়ে ছিন্ন ভিন্ন হয়ে যাবে ওয়াতারাল আর্দা বা রেজা এবং পৃথিবীকে দেখতে পাবে উন্মুক্ত প্রান্তর খোলা কারণ এই পৃথিবীর ওপর না কোনো গাছপালা আছে না কোনো চানিচা সমতল ভূমি দেখতে পাবে ওহাসার নাহুম এবং সমস্ত মানুষকে আমি সেখানে একত্রিত করব। ফালাম নগাদের মিনহুম আহাদা তাদের কাউকে আমি ছেড়ে দেব না মুসলিম কাফির সমস্তকে আল্লাহ ফাকরবুল আলমিন সেখানে হাজির করবেন সৎ অসৎ ভালো মন্দ সমস্ত জাতিকে আল্লাহ ফাকর্বুল আলমী সেই বিচার দিবসে উপস্থিত করবেন আল্লাহা বলছেন আর তাদেরকে পেশ করা হবে তোমার রবের সামনে সারিবদ্ধভাবে আল্লাহর সামনে তাদেরকে কাতারবদ্ধভাবে পেশ করা হবে লাখাত যে তোমন একামাখালাকুম আল্লাপাক বলবেন যে নিঃসন্দেহে আমার কাছে তোমরা উপস্থিত হয়েছ যেমনভাবে তোমাদেরকে সৃষ্টি করেছিলাম এক একা সৃষ্টি করেছিলাম এক একা এসে হাজির হয়েছ এবং উলঙ্গ অবস্থায় পৃথিবীতে মায়ের পেট থেকে এসেছিল সেই উলঙ্গ অবস্থায় এখানে বিচার দিবসে হাজির হয়েছু বল ধারণা ছিল যে তোমাদের রকম কোনো প্রতিশ্রুতির সাক্ষাতের নির্দিষ্ট কাল আমি নির্ধারিত করিনি কোন ক্যামত হবে না কোন কিছু হবে না তোমরা এসব বিশ্বাসী মা আমিলু বলছেন ওলা আজ মরব্বুক আহাদা তখন কর্মলিপিকে সামনে রেখে দেওয়া হবে হাজির করে দেওয়া হবে আমল নামাকে হাজির করে দেওয়া হবে ভালো লোকদের আমল নামা আসবে সামনের দিক থেকে আর যারা পাপিষ্ট গুণাগার লোক জাহান্নাম যাদের জন্য নির্ধারিত হয়েছে তাদের আমল নামা আসবে বাম হাতে পেছন দিক থেকে আল্লাহা বলছেন যখন এই কর্মলিপি আমল নামাকে হাজির করে দেওয়া হবে ফাতারুল মুজরিমিন তখন অপরাধীদেরকে দেখবে মুশফিকাফি যে রেকর্ড তাতে রয়েছে তা থেকে তারা ভয়ে ভীত থাকবে আর বলবে তানা হাই কপাল মালে হাজাল কিতাব হাই সর্বনাশ এই আমল নামা এই কর্মলিপি এই বই কেমন লায় গাদর সগির আতমওয়ালা কবিয়া কোনো ছোটো বড়ো কোনো ঘটনাই কোনো পাপের কথাও ছাড়েনি ইল্লা আহসা সবগুলিকে হিসাব করে রাখা আছে সবগুলি তারা করেছিল কর্ম তা উপস্থিত কোন ব্যক্তির উপর কোন রকমের জুল করবেন না বেস আল আলী মিন আবাদ আল্লাহ পাক এরশাদ করেছেন যে স্মরণ করো যখন আমি বলেছিলাম ফেরস্তাগনকে উজুদুলি আদম তোমরা আদম আলি সাল্লামকে সেজদা করো আদমকে সৃষ্টি করার পরে ফাসা যাদু সমস্ত ফেরেস্তা শেষদা করেছেন ইল্লা ইবলিস তবে ইবলিস করেনি কানা মিন জিন সে ছিল জিনদের দল থেকে তাহলে পুরান স্পষ্ট করেছে যে ইবলিস ছিল জিনদের মধ্য থেকে আগুনের তৈরি তবে তাকে আল্লাহ পাক সুযোগ দিয়েছিলেন মালায়কা ফেরিস্তাগনের সাথে থাকতে সেই জন্য এই আদেশ যে ফেরস্তাদেরকে হয়েছিল এই আদেশ তারও জন্য হয়েছিল ফাফাসাকা কা নাম রে কিন্তু তার প্রতিপালকের আদেশে অমান্য করেছিল বিরুদ্ধাচরণ করেছিল মানতে রাজি হয়নি আফাতিয়া তা অলিয়ামিন্দুনি তারপর আল্লাপা বলছেন যখন হে মানুষ তোমাদের প্রথম বাবা আদম আলী সালামকে সেজদা করলো না তার সামনে নথিসার করল না এই জালেম অহংকারী তাকে কি করে তোমরা এবং তার চেলাগুলিকে এই জিন শয়তানগুলিকে কি করে তোমরা বন্ধুরূপে গ্রহণ করে আফাতাত্তা আত্মা খেজু না তাহলে কি হে মানুষ তোমরা এই ইবলিসকে ওয়াজার ইবলিসের চ্যালাদেরকে ইবলিসের সন্তানদেরকে আউ রিয়া মিন্দু আমাকে বাদ দিয়ে বন্ধুরূপে গ্রহণ করবে পৃষ্ঠপোষক হিসাবে গ্রহণ করবে তার ওয়াশ আশা নিয়ে চলবে ওহম লকুম আদু অথচ এরা হচ্ছে তোমাদের শত্রু শয়তান স্পষ্ট খোলাখোলি শত্রুতা করে থাকে আল্লাহ বলছেন বেস আলিউজাল মিন আব্বাদ জালেমদের বিনিময় বড় নিকৃষ্ট রয়েছে জালেমদের বিনিময় বড় নিকৃষ্ট রয়েছে অর্থাৎ এ বিনিময় হচ্ছে জাহান্নাম এই জাহান্ন বড় নিকৃষ্ট স্থান আর জালেমের বিনিময়ের আরেকটি অর্থ এ হতে পারে জালেমরা আল্লাহ বান্দাদেরকে বন্ধু না বানিয়ে অসৎ লোকদেরকে পাফিষ্টদেরকে বন্ধু বানিয়ে থাকে সেই দিকে ইঙ্গিত করা হয়েছে বিশ আলী আলী মিনা বাদ আলাপ আল্লাহ ফখরাবুল্লাহাদ করেছেন মা আসাদা খালকানা আমি তাদেরকে সাক্ষী রাখিনি এই মানুষকে সাক্ষী রাখেনি আসমান জমিন সৃষ্টির করার সময় ওয়ালা খাল খান ফুসে এমনকি তাদেরকে যখন সৃষ্টি করি তখনও তাদেরকে হাজির করিনি এবং তাদেরকে সাক্ষী রাখেনি তারা বলতে পারবে না ওমা কুন্তঃল্লিন আদোদা এবং যারা পথভ্রষ্টকারী তাদেরকে আমি সাহায্যকারী হিসাবে গ্রহণ করি না আল্লাহ স্মরণ করো যেই দিন আল্লাহ পাক বলো নাতুম আমার ওই শরিকদেরকে ডাকো যাদের সম্পর্কে তোমরা এই ধারণা করেছিলে ভ্রান্ত বিশ্বাস রেখেছিলে যে এরা আল্লাহ পাকের শরীর অংশীদার পাকের সাথে এরাও দিতে পারে এদের কাছে গেলেও পাওয়া যায় এদের কাছে গেলে মনের কামনা বসনা পূরণ হয় তাদেরকে ডাকো ফাদাহ তাদেরকে ডাকবেই ফালামিয়াস্তা জিবুল আহম কিন্তু তাদের ডাকে তারা সাড়া দেবে না ও যে আল্লাহ বেইনাহ বেকা তাদের মাঝে আমি একটি ধ্বংস গহ্বর তৈরি করে দেব। ধ্বংসের স্থান সেখানে গিয়ে তারা ধ্বংস হবে জাহান্নামে পর আল মুজরে মুন আন্নার ফাজান্ন আন্না হো আকেউ হা ওয়ালামু আন্হা মশরেফা আর যারা অপরাধী হবে কাফের মুশরেক পাপিস্ট গুনাগার তারা জাহান্নামকে প্রত্যক্ষ করবে ফজান্ন আন্না হোমো এবং তাদের বিশ্বাস হয়ে যাবে যে এখন জাহান্নামে নিক্ষিপ্ত হইতেই হবে ওয়ালাম জিদু আন্হা মশরেফা সেখান থেকে ফেরার কোনো উপায় পাবে না আল্লাপাকের সাদ করেছে নিঃসন্দেহ আমি এই কোরআনে করিমে মানব জাতির জন্য বিভিন্ন রকমের বহু প্রকারের উদাহরণ দৃষ্টান্ত উপমা বিস্তারিতভাবে আমি বর্ণনা করেছি ওয়াকান আলী ইনসান আকসার মানুষের স্বভাব হচ্ছে খুব বেশি তর্ক বিতর্ক করা ইত্তেলাফ করা মতভেদ করা অমা মানা আন্না সাইজা ফির কবুল আল্লাহ বলছেন যে মানব জাতিকে ইমান নিয়ে বাধা এই দিয়েছিল ইস জা আহমুর যখন তাদের কাছে হেদায়ত সুস্পষ্ট হয়ে গিয়েছিল সঠিক দিক নির্দেশনা এসেছিল নাবী এসেছিল অস্তাক ফিরুর আব্বাহম এবং তারা তাদের প্রতিপালকের কাছে মার্জনা কামনা করবে সংশোধন করে ফিরে আসবে এতে বাধা এই হয়েছিল যে ইল্লা আন্ত প্রাচীন যুগের নীতিমালা এসে পড়বে অর্থাৎ প্রাচীন যুগে যে সব কাফের বিদিনরা অবাধ্যরা আল্লাহকে অস্বীকার করেছিল পরকালকে অস্বীকার করেছিল আম্বিয়া রসুলগনকে মানতে রাজি হয়নি তাদেরকে আল্লাপ যেভাবে ধ্বংস করেছেন ওই ধ্বংসেরই আশা করি এরা বসে আছে আউ ইয়াতিয়াহমুল আজাব কবলা অথবা তাদের সামনে আজাব সরাসরি সামনে চলে আসবে এই অপেক্ষায় রয়েছে যে দুনিয়াতে হয়তো আজাব চলে আসবে দ্রুত এর অপেক্ষায় বসে আছে আজাবের সাথে তারা চ্যালেঞ্জ করে যে কোথায় মুহাম্মদ যদি তোমার কথা ঠিক হয় সাল্লাহ আলিয়াল্লাম যদি তোমার কথা ঠিক হয় আর যে আমরা ভুল পথে আর তুমি ঠিক পথে আর তাহলে দেখিয়ে দাও এরকম আজাব দিয়ে কোথায় আজাবের আমাদেরকে ধমক দিচ্ছ আল্লাহ পাকের সাদ করছেন অমানুরসলসালীন হজুয়া আল্লাহ কারি করে প্রেরণ করেছি ওজাদুল কফারুল বাতিল আর কাফের যারা অস্বীকারী তারা বাতিলকে নিয়ে ঝগড়া বিবাদ সৃষ্টি করে বাতেলের পক্ষপাতিত্ব করে লিউদ হেজু হক সেই বাতিল দিয়ে তারা সত্যকে দুর্বল করে দিতে চাই আয়াত আমার আয়াতগুলিকে দিনের আয়াতগুলিকে আল্লাহাক নিদর্শনকে যে সব কথা দিয়ে তাদেরকে সতর্ক সাবধান করা হয় নবিরসুলের মাধ্যমে সেগুলিকে তারা রহস্য তামার সামনে করে সেগুলিনে ঠাট্টা মজাক করে অমান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 इसलमर वैशिष्ट प्रति मंगलवार सन्धार पांचटाय पुनः सम्प्रचार रत बारोटाएसाय कार्यमे যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলেছেন রাজাক বিন ইউসুফ कथाजे इति विश्वमयर क्रम विकास परवर्ती अनुष्ठान ছেন যে হে নবী মোহাম্মদ তোমার প্রতিপালক বড়োই ক্ষমাশীল এবং দয়ার আধার লাউ ইউজ ওহমে মাকাবু মানব জাতিকে যদি পকড়াও করতেন তাদের কৃতকর্মের কারণে প্রত্যেকটি ক্ষেত্রে আজ জল্লাহমুল আজাব তাহলে তাদের জন্য আল্লাহ পাক দ্রুত আজাব শাস্তি নিয়ে আসতেন এবং এ পৃথিবীতেই ধ্বংস করে দিতেন বাহম মাও এদন বরং তাদের জন্য একটি নির্দিষ্ট সময় রয়েছে লাইজে দু মিন্দু নেহিমাউ এলা সেই সময় থেকে ফেরার কোনো আশ্রয়ের জায়গা পাবে না যে সেখান থেকে কোথাও গিয়ে আশ্রয় দেবে যদি পৃথিবীতে আল্লাপাক ছেড়েও দেন তাহলে মৃত্যুর সময় আল্লাহ পাক ধরবেন এবং তারপরে মরার পরে তাদের শাস্তি শুরু হবে আল্লাহ পাক রব্বুল আলমিন এরশাদ করেছেন অতিল ক্যাল কোড়া আল্লাহ আল্লাহা আর এসব জনবস্তির অতিল ক্যাল কোরা এতে ইঙ্গিত করা হয়েছে নুহ আল ইসলামের জাতির দিকে সামুদ সম্প্রদায় আদ সম্প্রদায়ের দিকে সব জাতিকে আল্লাপাক ধ্বংস করেছেন লুত আলী ইসলামের সম্প্রদায় যাদেরকে ধ্বংস করেছেন সোয়েব আলী ইসলামের সম্প্রদায় যাদেরকে আল্লাপাক ধ্বংস করেছেন এইভাবে আল্লাহাক রব্বরে যেসব আম্বা রসুলগণের ঘটনা বলি এবং তাদের কমের জাতির ঘটনা বলি আল্লাপা বর্ণনা করেছেন সেসব অবাধ্য জাতিকে আল্লাপাক ধ্বংস করেছেন তাদের সম্পর্কে আল্লাহ বলছেন এসবও জনপদের লোকেরা আহলাক নাহম তাদেরকে আমি ধ্বংস করেছি লাম্মা জলামু যখন তারা জুল মত্যাচার করেছিল বড়াবাড়ি করেছিল ওয়াজা আল্লা আলী মাহিউ এবং তাদের ধ্বংসের জন্য একটি প্রতিশ্রুত সময় স্থির করেছিলাম আর সেই সময়গুলিতে আমি তাদেরকে ধ্বংস করেছি এরপরে আল্লাহ পাকসা আলি সালামের ঘটনা যা খাজের আলি সালামের সাথে ঘটেছিল সেই ঘটনা আল্লাপাক এখানে বর্ণনা করেছেন অত্যন্ত চমৎকার ঘটনা এবং এই ঘটনা থেকে অনেক শিক্ষণের বিষয় আছে আমরা সংক্ষেপে তাফসির করবো আর যতটুকু এই সম্পর্কে বলা সম্ভব হবে আল্লাপাক আমাদেরকে যেন বলার তৌফিক দান করেন ওয়াহিদ কাল মোসা আলি ফাতাহ আবুরাহ হত্যা আবুলগা মজমাল বাহরাইন আমদে হকা স্মরণ করো যখন মূসা আলী সালাম বলেছিলেন তার সাথী সঙ্গীকেই লি তার সঙ্গীকে তার খাদেমকেলা আব্রাহ হত্যা আবুলগা মজমাল বাহরাইনে আমদ হকা আমি সরব না বা আমি ছাড়বো না হত্তা যতক্ষণ পর্যন্ত দুই সমুদ্রের মিলনস্থলে না পৌঁছে যাবো আউ আমদকা অথবা এতে বছর পর বছর চলতে থাকবো এই উদ্দেশ্যে যদি বছরের পর বছর যদি চলতে হয় তাও আমি চলতে থাকবো এই উদ্দেশ্যে বের হলেন ঘটনা এই ছিল যে মূসা আলি ইসাল্লাম যেমন সাহেব খারীতে এই ঘটনা রয়েছে বিস্তারিত বড় সংক্ষেপে শুধু সেই দিকে আমি ইঙ্গিত করে দিচ্ছি যে মুসা আলিহসাল্লাম একদিন তার জাতিতে সুন্দর বক্তব্য দিলেন আর বক্তব্য দেওয়ার পরে যখন তিনি নামলেন লোকেরা জিজ্ঞাসা করলো যে আপনার চাইতে বড় জ্ঞানী আর কেউ পৃথিবীতে আছেই তখন তিনি বললেন যে না কেউ জ্ঞানীর নেই হাদিসে রয়েছে শুধু এতটুকু বললেন না যে ইসলাম ইয়ারুদ্দাল ইমা এল আল্লাহ আল্লাহর দিকে এই জ্ঞানকে তিনি ফিরিয়ে দিলেন না যদি বলতেন আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন তাহলে যথেষ্ট ছিল কথা আসলে সত্য ছিল যে মুসা চাইতে বেশি জ্ঞানী পৃথিবীতে আর কেউ ছিল না কারণ মুসা আলি সাল্লাম সেই যুগে আল্লাহ ফাকর রব্বুল আলমের রাসুল এবং আল্লাহ পাক সরাসরি তার সাথে কথা বলেছেন আল্লাপাকের শ্রেষ্ঠ নবী তারপরেও আল্লাহ পাক রব্বুল আলমিনকে এই কথাটি পছন্দ হলো না তার রাসুলের পক্ষ থেকে তাই তিনি বললেন যে দেখো তোমাকে আমি একটু শিক্ষা দেব যে দেখো আমি ইচ্ছা করলে তোমার চাইতে বেশি কাউকে জ্ঞানী বানাতে পারি কাউকে বিশেষ জ্ঞান দিয়ে দিতে পারি মুসা আলি সালামের কাছে যে জ্ঞান ছিল সেটা ছিল সার্বিক জ্ঞান আর খাজের আলী সালামকে যে জ্ঞান আল্লাহ দিয়েছেন সেটা হচ্ছে বিশেষ একটা ক্ষেত্রের জ্ঞান অর্থাৎ আল্লাপাকের সৃষ্টি জগতে যে খেলা রয়েছে আল্লাপাকেরব্বরের সৃষ্টি জগতে যে রহস্য রয়েছে সে রহস্যের কিছু জ্ঞান দিয়ে আল্লাপাক খাজের আলী সালামকে পাঠিয়েছিলেন যাতে করে মূসা আলিহিসাম সেখান থেকে কিছু শিক্ষা নিতে পারে এই খাজের কে ছিলেন এ সম্পর্কে তিনটি মত রয়েছে একটি মত হচ্ছে যে খাজের আল্লাহ পা নবী ছিলেন আর একটি মত হচ্ছে খাজের আল্লাপাকের নেক বন্দা ছিলেন নবী ছিলেন না তবে মানুষের মধ্যে থেকে আল্লাহ আল্লাপের নেক বন্দা ছিলেন যাকে আল্লাহ ফকরবুল আলামিন এই রহস্যগুলি জানিয়েছিলেন আল্লাহ আলাম আল্লাহ ফাকর্বুল আলামিন বলছেন মূসা আলীহিসাল্লাম যখন বললেন তার। খাদেমকে তার সঙ্গে কে লা আবুরা হাত আবুলা মাজমা আল বাহরাইন আহম দেয়া আমি সর্বনা আমার এই উদ্দেশ্য থেকে যতক্ষণ পর্যন্ত পৌঁছে না যাব দুই সমুদ্রের মিলনস্থলে আউ আমদেয়া হকোবা অথবা আমি এই বিষয়ে বছর পর বছর চলতে থাকবো ফালাম্মা বালাগা মাজমা বেই নেহেমা নাসি আহ যখন দুই সমুদ্রের মিলনস্থলে পৌঁছিলেন এই দুজনে তখন দুজনে তাদের মাছ ভুলে গেছিলেন আল্লাহ ফাকরাব বলেন বললেন যে দেখো তুমি যখন বেরোবে তোমার এই সফরে তুমি এই জায়গায় চলে যাও যেখানে দুটি সমুদ্রের মিলন মিলনস্থল রয়েছে সেখানে এক বান্দাকে পাবে তার কাছ থেকে কিছু তোমাকে শিখতে হবে এবং তুমি একটি মাছ নিয়ে নাও সাথে মাছটিকে ঘনা করে নিয়ে নিছিলেন মুসা আলি ইসাল্লাম সাথে আল্লাহফাক বলছেন যে সেখানে গিয়ে মাছ সম্পর্কে ভুলে গেলেন ফাত্তা খাজা সাবি লাউফিল সারাবা সে মাছ তার রাস্তা নিয়ে নিয়েছিল সমুদ্রে সারা বা সুরঙ্গের মতো করে সুরঙ্গ বানিয়ে চলে গেছে এমন ভাবে গিয়েছে সমুদ্রের মধ্যে যেখান দিয়ে গিয়েছে পানিতে সেইখান দিয়ে একটা সুরঙ্গের মতো তৈরি হয়ে গেছে এইভাবে আশ্চর্যজনক ভাবে মাছ এক তো ভোনা মাছ জীবিত হলো জীবিত হয়ে আবার সমুদ্রের লাফ দিয়ে চলে গেছে আর সমুদ্রে যেখান দিয়ে গেছে সেই পানিতে সুরঙ্গের মতো হয়ে থেকে গেছে মুসা আলাইসলামের সঙ্গী ছিলেন ইউসা বিন নুন আলি ইসাল্লাম পরে তিনি নাবি হয়েছিলেন এবং মুসা আলি ইসলাম ইস্তলাভিষিক্ত হয়েছিলেন ইউসাবিন নুন এই সংবাদটি বলতে ভুলে গেছিলেন ফালাম্মা সেই জায়গা যখন অতিক্রম করলেন মুসা সালাম সেখানে বিশ্রাম করছিলেন বিশ্রাম করে সেখান থেকে উঠে আবার সে অতিক্রম করে চলে গেলেন সামনে রাস্তার দিকে সেই ওস্তাদের সন্ধানে কাল আলে ফাতাহ তখন তার যে খাদেম সঙ্গী তাকে বললেন মুসা আলসালাম আতে না গাদা আমাদের দুপুরের খাবার দাও লাকাতলাখ নামিন সাফারে না হাজা যা না সাবা কারণ আমাদের এই সফরে বড়ই ক্লান্ত হয়ে পড়েছি তখন বললেন ইউসাবিন নুন সঙ্গী মুস সালামের আর আয়তা ইজ আওয়াইনা ইখরাতে আপনি কি লক্ষ্য করেছেন ইজ আওয়াইনা আওয়াইনালা সখরা যখন আমরা আশ্রয় নিয়েছিলাম ওই পাথরটির কাছে অর্থাৎ পাথরের কাছে গিয়ে আমরা বিশ্রাম করছিলাম ফাইনী নাসিৎল হউ তখন আমি মাছটিকে ভুলে গেছি মাছটি তখনই জীবিত হয়ে সমুদ্রে লাভ দিয়ে চলে গেছে অমান সানিউ ইল্লা শ্যায়তান আর শায়তান ছাড়া আমাকে কেউ ভুলায়নি আন আজকোরা স্মরণ করাতে আপনার কাছে কথাটি আলোচনা করব। এই কথাটা ভুলে গেছি পদ্মা খাজা সাবিফিলা এই মাছ তার মাছ জীবিত এই সমুদ্রে চলে যাবে সেখানে সেই ব্যক্তিকে পাবো যে আল্লাহর বান্দার কাছে আল্লাহাক বলে আমাকে আসতে বলেছেন ফারতাদা আল্লাহ রেহমা কাসা সুতরাং দুইজনে পায়ের চিহ্ন ধরে ফিরে আসলেন ফওয়াজাদা আবদাম্মিন মিন বাদিনা আল্লাহা বলছেন আমার বান্দাদের মধ্যে থেকে এক বান্দাকে উভয়ে পেলেন আর তাই মিন এনদেন আমার পক্ষ থেকে তাকে আমি করুণা দান করেছিলাম ওয়া আল্লাহ না হুমা এবং আমার পক্ষ থেকে তাকে বিশেষ জ্ঞান দান করেছিলাম এলম দান করেছিলাম এখান থেকে বিদাতপন্থীরা সুফিরা এক ধরনের এলম তারা আবিষ্কার করেছে যেটা হচ্ছে ইলমেল তাদের কাছে অর্থাৎ সেই এলম কোরআন নেই আল্লাহর পক্ষ থেকে কিউ জেনে নিতে পারে বিভিন্ন তরিকাতে এটি ভ্রান্ত কথা আল্লাহ ফাকরাবুল আলমী তাকে বিশেষ জ্ঞান দিয়ে ধন্য করেছিলেন আর এখানে সালাম আলি ইসাল্লামকে আল্লা ফরাবুল আলমী জানিয়ে দিতে চেয়েছিলেন যে বিষয়টিকে সেই বিষয়টি স্পষ্ট করার উদ্দেশ্য ছিল আল্লাহফাকের স্বাদ করেছেন কাল আলাহ মুসা আহ্লা তাবে কালা আন্ত আল্লেম আউলেম তারস্তা যখন দেখা হইল দেখা হওয়ার পরে সালাম হইল সালামের পরে হজির আলি সাল্লাম বললেন যে ওয়া আনা আর সালাম এই জায়গায় কোথা থেকে সালাম আসলো সালাম দেওয়ার মতো লোক তো আমি এখানে জানি না তারপরে মূসা আলাইসাল্লামের সাথে পরিচয় হলো মূসা তুমি বা নিসরা মুসা কাল আল্লাহ মুসা মুসা আলাইসালাম বলে হালাত আমি কি আপনার অনুসরণ করতে পারবো আলা মিম্মা আনতো আল্লিমানেুসদা যে জ্ঞান আপনাকে দেওয়া হয়েছে সেই জ্ঞান থেকে আমাকে কিছু শেখাবেন কাল ইন্নাকালানিয়া মাইয়া সাবরা খাজির আলি সালাম বললেন যে নিঃসন্দেহে আপনি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবেন না কারণ যেসব জিনিস আমি জানি সেগুলি আপনার শরীয়ত বিরোধী যেহেতু আল্লাহর সৃষ্টির সাথে তার উপর আপনি বা ধৈর্য ধারণ করবেন এমন বিষয়ে যে সম্পর্কে আপনার জ্ঞান দেওয়া হয়নি বা জ্ঞান আপনার সেসব বিষয়কে আয়ত্তে করতে পারেনি কালাসা যে দুনিয়নশা আল্লাহ আসি আসী কামরা তখন মুসা আলিস বললেন যে অবশ্যই আমাকে পাবেন আল্লাহ চাইলে ধৈর্য ধারণকারী ওয়ালা আলাকা আমরা আর আপনার কোনো আদেশের আমি করব না। ফালা বিরুদ্ধাচরণ করবো নাহদা বললেন খাজির আলিয়া সাল্লাম যে আপনি যদি আমার অনুসরণ করতে চান আমার সাথে থাকতে চান আমার কাছ থেকে কিছু শিখতে চান ফালাতাস আলী আনসাই কোনো কিছু সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করবেন না হেত্তা ওহদেস আলাকা মিন হজিকরা যতক্ষণ পর্যন্ত আমি নিজেই সে সম্পর্কে আপনাকে কিছু না বলি ফানতালা কাহ আল্লাপাক বলছেন উভয়ে চলতে লাগলেন এখানে উভয়ের কথা আল্লাহাক রব্বুড়ায় বলেছেন ইউস আব নুনের কথা আর উল্লেখ করা হয়নি হাত্তায় যারা ফিজ সাফিন এমনকি এক নৌজানে গিয়ে সওয়ার হলেন চাপলেন খারা কাহা চেপে নৌকোটি নতুন ছিল সেই নৌকোটিকে ছিদ্র করে দিলেন হাজির আলিহাসাল্লাম কাহ তখন মুস আলি সাল্লামকে আশ্চর্য লাগলো যে কোনো অন্যায় কাজ হয়ে গেল কালা আখা রাখতা আহ্লাহ আপনি এই নৌকোটিকে ছিদ্র করে দিলেন এই নৌকোতে যারা চেপে আছে তাদেরকে ডুবিয়ে দেওয়ার উদ্দেশ্যে লাকাত জিয়ে তা সয়ান এমরা আপনি তো এক অদ্ভুত কাজ করলেন কাহালা তখন খেজর আলী সাল্লাম বললেন আলাম আকুল ইন্নাকালাম তস্তাতিয়া মাইয়া সাবরা আমি কি বলিনি যে নিশ্চয়ই আপনি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবেন না তখন মুসা আলী সাল্লাম বুঝতে পারলেন যে না ঠিক হয়নি কাললা তো আজনি বেমা নাসি তো আল্লাহ তুর হেকনি মিন আমরি ওসরা আমাকে ওই ব্যাপারে পকড়াও করিয়েন না যেটা আমি ভুলে গেছি আসলে ভুলে গিয়ে আমি বলেছি ওলা তোর হেকি ওসরা আর আমার ব্যাপারে আপনি একটু ব্যবহার করেন এত কড়াকড়ি করিয়েন না দেখা হইল এক বালকের সাথে ফাঁকাত তাকে হত্যা করে দিলেন খেজের আলহিসাম কাল তখন মৌসা আলিস আকাত এতে কি করে বরদাস্ত করা যায় একটা বালক যে নিষ্পাপ নির্দোষ আর তাকে হত্যা করে দিল এই খেজের এটা কি করে হইতে পারে আকাতাল তা নফসান আপনি এমন এক ব্যক্তিকে নিষ্পাপ ব্যক্তিকে পাক পবিত্র ব্যক্তিকে বালককে হত্যা করে দিলেন নাফসিন কোন যানের বদলে নয় কোনো ব্যক্তির কেসাশে নয় এইভাবে কেন হত্যা করলেন আপনি কাত জিয়া তা ন করা আপনি তো চরমন্যায় কাজ করে ফেললেন এখানেই আমি আজকের তাফসিল শেষ করছি আল্লাহ ফকরাবুল আলম যেন আমাদেরকে কোরআনে হাদিস বোঝাত এবং তার অনুসরণ করা তৌফিক দান করেন সুবহানো রবকরমায়ফুন ওসলাম আলমরসলীম আলহামদুলিল্লা রবিন হমতুল্লাহ আমি মোহাম্মদ হাসিম মাদানি আপনাদের জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং বিশ টিভি বাংলার পক্ষ থেকে জানাচ্ছি ঈদুল আধার অভিনন্দন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 क्यों इसलम दिए भलो आचरण जोर बोझार जन्म चरित्र गठने इसलम कल रे आठ टे पुन सम्प्रचार सकाल सारे पीट टी बांगल्